রাত রসুল আজ بعد তু উপস্থিতি আল্লা সোহান অনুগ্রহে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের দশটি পর্ব ইতিমধ্যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ মুমিনের প্রতি সুধারণা পোষণ করা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে প্রতিটি ক্ষেত্রে কল্যাণের দিকে আহ্বান করে কল্যাণ কাজ করারই নির্দেশ প্রদান করে যেসব গুণ অর্জন করলে মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে তাদেরকে সেসব গুণ অর্জন করার জন্য আদেশ করা হয়েছে আর যেসব কারণে তাদের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তা হতে তাদেরকে দূরে থাকার আদেশ করা হয়েছে তো পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অন্যতম একটি গুণ হচ্ছে এক মুমিন অপর মুমিনের প্রতি সুধারণা পোষণ করবে কারো প্রতি মন্দ ধারণা পোষণ করবে না এবং সন্দেহ বসত কাউকে দোষারোপ করবে না কারণ একে অপরের প্রতি খারাপ ধারণার কারণে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে তা বিভেদের একমাত্র আল্লাহ সুবাহান তিনি ব্যতীত কেউ কারো প্রকৃত অবস্থা জানে না সুতরাং যে ব্যাপারে আমাদের জানা নেই সে ব্যাপারে কারোর প্রতি খারাপ বা মন্দ ধারণা করা কিছুতেই বৈধ হতে পারে না আল্লাহ সুবাহান্লা পবিত্র করে আনে তার করে ধারণার ভিত্তিতে কোন মুমিনের ব্যাপারে বিরূপ মন্তব্য করা গুনাহ কামাই করা ছাড়া আর কিছুই না যদি কেউ মুমিনদের ব্যাপারে কোনো দুর্নাম রটায় তাহলে তা নিশ্চিত হওয়িত নিজের মুমিন ভাইদের প্রতি খারাপ ধারণা করা যাবে না বরং মনে করতে হবে এটা মোমিন মুসলিমদের ব্যাপারে ইসলামের শত্রুদের সুস্পষ্ট অপবাদ মুনাফিকরা যখন আইসারাদি আল্লাহ তাল নামে অপবাদ আরোপ করেছিল তখন কিছু লোক এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পরে পরবর্তীতে আল্লাহ করেন এবং তোমরা এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা পোষণ করি এবং বলনি যে এটা তো সুয়েস্পষ্ট অপবাদ টায় আফসোসের ব্যাপার হল উম্মার অনেক অবুঝ লোকেরা বাতিল মিডিয়ার প্রতি যতটা সুধারণা পোষণ করে নিজেদের মুমিন ভাইদের প্রতি ততটা সুধারণা পোষণ করে না এরই বাস্তবতা বর্তমানে আমরা দেখতে পাই অজ্ঞ শ্রেণী এমন এমন সংবাদ বা প্রতিবেদন উপস্থাপন করে যার তেমন কোন সত্যতা নেই দুঃখজনক হলেও সত্য এসব বাতিল মিডিয়ার প্রচারণা শুনে শুনে অনেক অবুঝ নামধারী মুসলিম রোহিঙ্গা মুসলিমদের দোষ ত্রুটি করতে থাকে মা অবস্থাত এমন হয়েছে আজ একজন অপরজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষেত্রে এটা মূলত তাদের নিয়ে বাতিল মিডিয়ার মিথ্যা প্রচারণারই ফলাফল মিডিয়াগুলো মুসলিমদের নামে অপবাদ রটাচ্ছে আর অপর মুসলিমরা তাতে প্রভাবিত হয়ে নিজেদের ভাইদের প্রতি মন্দ ধারণা করছে কেউ ভাই বোনেরা ঠিক এভাবেই বাতিল মিডিয়ার মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে কত মুসলিম দাবিদাডি আজ কাশ্মীর আফগান শাম ইয়ামান উল্লেখযোগ্য কারণ হচ্ছে নিজের মুসলিম ভাইদের প্রতি সুধারণা পোষণ না করে মন্দ ধারণা পোষণ করা অনুমানের ভিত্তিতে ন্যায় অন্যায় নির্ধারণ করা এবং ইসলাম বিরোধী বাতিল মিডিয়ার সংবাদের প্রতি আস্থা রাখা অথচ যারা পরকালে বিশ্বাসী নয় তাদের ব্যাপারে আল্লাহ সুবাহ বলেছেন তারা কেবল অনুমানের উপর চলে ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয় বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী বলেন তোমরা মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ মন্দ ধারণা হলো সবচেয়ে মারাত্মক মিথ্যা ুল্লাহ বর্ণনা করেন রাসুল সালিমের সময় আব্দুলের উপলাম করার আদেশ দিয়েছিলেন তাকে যেদিন ব্যত্যাঘাতের আদেশ দেওয়া হয় এবং ব্যত্যাঘাত করা হয় তখন এক লোক বলল আল্লাহ আল্লাহ তাকে যা করেছে তা অত্যন্ত জঘন্য তখন সুতরাং আপনি ভেবে দেখুন কার সম্বন্ধে আপনি মন্দ ধারণা করছেন আপনি যাকে খারাপ ভাবছেন তার অন্তর হয়তো আল্লাহ ও তার রাসুল ভালোবাসায় ভরপুর হয়তো সে এমন কোন আমলে অভ্যস্ত যে আল্লাহর কাছে অতি প্রিয় তোমার জবান দিয়ে কারো দোষ ত্রুটি না। কারণ তোমার পুরোটাই তো দোষ ত্রুটিতে ভরা আর মানুষেরও অনেক জবান আছে তোমার চোখ তোমার নিকট কারো ভুল ত্রুটি প্রকাশ করলে তুমি তা সংরক্ষণ করো এবং বলো হে চোখ মানুষেরও অনেক চোখ আছে তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি মুমিনদের প্রতি আর যারা এই শ্রেণীর লোকদের খুশি করাকে নিজেদের কাজ বানিয়ে নিয়েছে এদের বাহ্যিক কিছু আমল দেখে আমরা ধোকায় পতিত হব না কারণ এদের প্রতি সুধারণা পোষণ করার মানেই হচ্ছে নিজের ইমা নাকিদাকে বিনষ্ট করা এরা বাহ্যিক ভাবে ইসলামের কিছু আমলে অংশগ্রহণ করলো আবার পোপকে সাথে নিয়ে দোয়া করতে ভুলে না কেউ বা পোপের সান্নিধ্যে ছুটে যেতেও ব্যাপারে আল্লাহ সুহান আমাদেরকে সতর্ক করে বলেছেন তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না তোমরা কষ্টে থাকো তাতেই তাদের আনন্দ শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই প্রকাশ পায় আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তারও অনেকগুণ বেশি জঘন্য আর যারা ফাসেক তাদের ব্যাপারে নির্দেশনা হলো তাদের সংবাদকে যাচাই করে নেয়া আল্লাহ সুবাহের মুমিনদেরকে সম্বোধন করে বলেন যদি কোনো পাপাচারি ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও তাই মুসলিম আমরা মুমিনদের প্রতি করি, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি আর অন্যদের ব্যাপারে তারা যেমন আচরণ পাওয়ার যোগ্য ঠিক তেমনি আচরণ করি আল্লাহ সুহান হুয়া তালা আমাদের তৌফিক দান করুন আমা ইল্লাল বালা।